الحمد لله رب والسلام على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان إلى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كل اذا دكت الارض دكدا وجاء ربك والملكو صفا صفا وجيء يوم اذ بجحنم يوم الإنسان وأنا له الذكرى يومئذ يتذكر الإنسان وأنا له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فَدْخُلِي فِي عِبَادِي وَدْخُلِي جَنَّتِي سورة الفجر اكس نمرايات كي تش نمرايات برجندو اپنا ديش هم نے العالمين برجند كَلَّا نَا وقت الدنيا المحبت يشبكنا فائدان دي اور انتو نشجي نشجي اذا دكت القعود دكتا যখন জমিকে একেবারে কেমন চূর্ণ বিচুন্ন করে নিয়ে জমিকে আবার দেওয়া হবে শুভ জীবা করে পাহাড় কিরকম হবে জমি একদম সমতল হয়ে যাবে শুভানন্দ হবে এবার ও যা মুখ আর আসছেন তোমার হব سبحان الله, الله رب কিয়ামতের করতে যেসব গুণাবলী করা হয়েছে আমাদেরকে মানতে হবে আল্লাহা ওঝা অপু যা কি আচ্ছা বুঝলি না আর ওই সময় ওই কি আমি থাকলেন আর রিপকাল তার সৃষ্টির মাঝে ফেসলা করার জন্য আল্লাহ আসবে এক্ষেত্রে অন্যত্ব অবলম্বন করা এটা হচ্ছে যেভাবে আল্লাহ উল্লেখ করেছেন তাই রাতে মুহূর্তে মজুদ হুবিন কি বলেন আল্লাহ কি বলেন কে আমি তো বস্তু দেবো কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে তখন আমি তাকে ক্ষমা করবেন আল্লাহ এত কিছু দিচ্ছে তবুও তুমি সব আল্লাহ এত কিছু দিচ্ছে তবুও তোমার পেট ভরে তুমি যাই গেছে তুমি খাওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদেরকে আরেকটা সময় সাই মধ্যে নাম কেমন ওজী অন্য যখন সে ফায়দা হবে কোন সময় মানতে হবে এখন মানতে হবে এখন মানুন রবের নির্দেশ মানুন এখন রবের নির্দেশ পালন করুন এখন আল্লাহ পালন করুন তাহলে কে আমাদের দিন ফায়দা হবে আর এখন মানলেন না কেয়ামতের দিন আর যাহার তো বুঝিনি কি রকম আগুন যাহার কত বড় আল্লাহ সুবহানাল্লাহর জন্য প্রিয় মুসলিমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইদিন লাহা 70000 জিমাম মা'আহুল জিমাম 70000 মালাকিন ইয়াজরুন আ জাহান্নামের ওই দিন হবে ওই জাহান্নাম 70000 শিকল দিয়ে হবে জাহান্নামের কত শিক বুঝেন তো রাজা যেটা বুঝিয়ে সকাল আঞ্চলিক ভাষা হাজার প্রত্যেক শিকলে সত্তর হাজার থাকবে উপস্থিত করলেন শত্র হিজিম ইন্ তখন মানুষ উপদেশ গ্রহণ করবে আল্লাহ মানবেলা ওই সময় উপদেশ গ্রহণ করাতে কোনো ব্যাধা নেই কি বলবো যদি আমার এই আসল জীবনের জন্য কিছু নিয়ে আসতে পারতাম কিছু পেশ করতাম আগে আমাদের আসল জীবন জিন্দি দুনিয়া শেষ করা ছিলেন কি অবস্থায় ছিলেন শুক্র মন্দির ছিল তারপরে আস্তে আস্তে করে বড় হল হলেন তারপরে তেরো মাস ধরো তারপরে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থা যখন তোমরা কিছুই জানত কি বললেন আমরা কিছু জানতাম কি অবস্থা ছিল জানতেন কারণ হয়েছে না তিনি জন্মগ্রহণ করেছেন তোমাদের পেট থেকে বের করেছেন এমন অবস্থা যখন তোমার কিছুই ওজাল দিয়েছেন আছে না আর দেখা যায় কান একদম শুনবো মাছ রাখবা কিন্তু শুনে না তাই উদ্দেশ্য সমর শক্তি ওটা হচ্ছে আসক ওয়াজআলা লাকুম আসসামা আওয়ারদিনা ওয়ালআহিবুসরা চুক গিয়েছে দৃষ্টিশক্তি যদি মানিয়েছেন হার্দিয়েছেন অন্তর দিয়েছেন কেন দিয়েছেন সামনে লা আলতম তাসকুরুন জেনতুম রাব্বাল আলামিনেশুকিয়ালাহ তো আমরা বলি আলহামদুলিল্লাহ আমরাকে কিয়াস শিক্ষা হয়েছে আল্লাহ কি খবর তৌফিক দিল আল্লাহ কি সেন্টারে আসা তৌফিক দিল আল্লাহ কি আপনাদের কামাই করার তৌফিক দিল আল্লাহ কি আপনাদের সৌদি আরবে আসা তৌফিক দিল এই সব অঙ্গ নিয়মতান্ত্রিক আপনার শরীরে কে রাত আল্লাহকে কত মানুষ ওই বসা এমনি চপর আনা এমনি বসে আছে কোন ফায়দা নেই বের করে আপনাদেরকে ভালো কাজে নিয়ে এসেছে তাই আমরা বলি আলহামদুলিল্লাহ মায়ের বেড়তি আস্তে আস্তে বড় হলেন ঠিক না হওয়া পর্যন্ত অনেকে দুঃখ পনেরো বছরের ছেড়ে আরো বিশ বছরের ছেড়ে একটু এরকম করবি এটা আসলে যদি সে আল্লাহ আহমানি করে তাহলে সে সিংহের কিরকম সে তো ঠিক হ্যাঁ আল্লাহ যদি আল্লাহ আমি জিন আর ইনসকে মানবকে একমাত্র আমার সৃষ্টি করেছে আমরা জানা আছে আরেক বছর আপনি জানা আছে বিশ বছর দেখবি সামনে দেখবি এই যে আজাদ দিবেন এই আজাদের মতো আজাব শাস্তি আল্লাহ শাস্তির মতো শাস্তি কোন সৃষ্টি কখনো দেয়নি আর দ্বিতীয় কারণ আল্লাহ সত্যি কারো আছে আল্লাহ সত্যি শালী আছে আল্লাহ এরকম শাস্তি দেবেন আচ্ছা আল্লাহ যার ফলে মা সন্তানকে ভালো পায় সন্তান মাকে ভালো পায়নি আমরা স্বামী স্ত্রীকে ভালো পাই স্ত্রী স্বামীকে ভালো বন্ধু বন্ধুকে ভালো পায় প্রাণী একটা একটা কে পায় তাহলে নিরান্ন দুইটি রমতের ব্যাপকতা কত যে বা যারা আল্লাহ ইমানের ভিত্তি ইমানের ভিত্তি ছয় ইমানান আল্লাহ কোর ও মালাইকাতিহি আল্লাহর কিতাব সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ফেরেশতা দেখুন ও কুতুবিহি আল্লাহর কিতাব সুবহানাহু ওয়া তাআলা আরবব কিতাব আল্লাহর কালাম ওয়া রুসুলহি আল্লাহর রাসূল দেখুন আর বলেন আসে না আমাদের সাথে সলাধ করে যায় সলাধ করে হজেও যায় সহি আচ্ছা যে আল্লাহ জাতের উপর মুসলমান লেখা আসে বিশ্বাস নাই আল্লাহ জাতের উপর মুসলিম লেখা আসে আমি আমার মেধাতে খাই সবকিছু করি আবার তক মুসলিম বলে কি কত লোক চলে গেল একটা কেউ দেখলাম না আবার কবর থেকে উঠে পরেই আছে ইসলামের ওটা হচ্ছে ব্যাপার তারপরে আপনি তো মুসলমান বলে নাই হবে মুহ হবে মু আল্লাহ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অথেকে দূরে থাকবে অনেক সময় দেখা যায় বন্ধু আপনার সাথে কি বলেন খুব ভালো লোক কারণ বলেছেন আমাদের মাঝে আর কাজের মাঝে ব্যবধান আর চুক্তি অঙ্গীকার হচ্ছে সরাতের যে সলাপ পড়ল সে আল্লা আল্লাহ খুব ভালো আমাদের নামাজ পড়ে না কিন্তু খুব ভালো এমনকি সরাসরি কাজ কবি জানে আল্লা বলছে আমার দুঃখ আল্লাহ দু কখনো ভালো হবে বন্ধু কখনো ভালো হয় কেন ভালো হবে আপনার সাথে আপনাকে স্বীকার করার জন্য চক্রন্ত হচ্ছে আপনার সাথে ব্যবহার করবে ভালো দিবে পয়সাও দিবে কিন্তু শিকার করা نسأل الله السلامة والعافية اللهم تحكي فاتحك اللهم يقول يا ليتني قدمت لحياتي فيومئذ في لا يعدب عذابه أحد ولا يؤثق وثاقه أحد الله جواي شاستي من إي شاستي من تكيو شاستي تتبع لنا عدي بيو وصممممم প্রশান্ত কথা যার মন ভালো যে হজের প্রতি আছে তাকে দেখে বলবে থেকে বলা হবে কি বলা হবে তুহান্ত এই শান্তবন বলতে যদি বিপদগ্রস্ত হয় তো আলহামদুল্লাহ আল্লাহ ভালো অবস্থা ঠিক না এই যে আপনি জানেন অসুস্থ কি কেমন আছেন আলহামদুলিল্লাহ যখন দেখলে সামনে মন হ্যাঁ আর কিছু বলতো কেমন আছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবি না দেখছে হালাস করল ডাক্তার বাড়ে না একটি ইরানি দেখা যায় আমি দেখলাম আমি সেদিন বাবা দিয়ে বাবা তো না খবর দা এরকম মানুষ শান্তি পায় না আপনার বিশ্বাসটা ভালো অবস্থায় যখন কি বলতেন কোন অসুবিধা নেই তুমি এই জন্য বলা হয় আমরা সবাই অসুস্থ আলহামদুলিল্লাহ ঠিক না কিন্তু এর কারণে কি হবে তোমার যখন মারা যাবে গুণের মতো এই মন হচ্ছে মমিরের মন তুমি কি করো তোমার দিকে তুমি ফিরে যাও চলে যাও সন্তুষ্ট হয় আর সন্তুষ্ট ভাজন হয় মানে তুমি নিজে সন্তুষ্ট থাকো আর আল্লাহ তোমার কি সন্তুষ্ট থাকতে হবে বুঝলেন আপনি মসজিদে যেতে হবে ওই যে বাংলাদেশ নামে কিন্তু আর সে আপনাদের আছে এই গন্ধার্ভ তোমরা আর সত্যবাদীদের থাকে। সব রূপদের সাথে তাই সতরূপদের সাথে থাকতে হবে চলতে হবে আপনি মনে করবেন আমি সত্যবাদী এটা হয় না আমি আমাদেরকে গুজরাতে হবে এই যে আলোচনা করলাম অনুযায়ী আমাদেরকে মারাতি তুমি আমাদের আমাদের ইমামকে মজবুত করে দাও মৌলায় মৌলা হচ্ছে অভিভাবক ঠিক না মৌলা رحمكم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمي علينا إسرى كما حملته على الذين من خلفنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا بك واعف عمنا وحفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من الذين كرحنا إنك أنت الوحاق ربنا اغفر لنا وإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك عروف الرحيم اللهم اغفر لنا ولي والدينا وارحمهم كما ربونا سخارا وغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا رحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا ما ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا